জেলার কালিহাতি উপজেলার অন্তর্গত তেজপুর যুব সমাজের উদ্যোগে আলহাজ হুরমুজ আলী ইশাতুল ইসলাম মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত আজকের এই ফজিলত্ময় বরকতময় দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই কেরান অত্র এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত আই মাসাজিদ সম্মানিত মুরব্বিয়ানের জাম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু বাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বনের আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামাই কারামদের নিকট থেকে কোরানে কারিম এবং পরে। আজকের মাহাপের প্রায় শেষ পর্যায়ে এসে কোরআন সন্না থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে যে মহান রব্বুল আলমিন এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মহাপীড়ে সম্মানিত ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত ওলামাই কেরাম যে ব্যয়ান করেছেন যে আলোচনা করেছেন आलोचना गुद्ध सठ चेस्टा कर इसलामी महासम्मेलन सफल एनशा रिओ अनेक बसार आलोची दीर्घायत ना कर समय मध्य कुरान सुना केल्प किसु कथा बार्ता আজকের মাহাপীলের সমাপ্তি করার চেষ্টা করবো ইনশাল আমি যে বিষয়টি কেন্দ্রিক আলোচনা করার কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিষয়টি হল আমাদের মৃত্যু পরবর্তী একটা জীবন আছে যে জীবনটার নাম হল আখেরাত সেই জীবন কেন্দ্রিক সেই জীবনের অবস্থা কেন্দ্রিক प्रस्तुतिकंद्रिक अल्प किसु कल चेष्टा कर भाई बोन आलोचना आलोचना टुकु एस मत आलोचना जरा इतिपूर्वे आलोचना शुने महपीले अथवा यूट्यूब तो गतानुगतिक महपील्ड आलोचना चेष्टा कराने महपीले एस दो कथा बुझते नहीं जो ये लक्ष्य हम अल्प समय एक संक्षिप्त क्लस करब इनशाला तो अपने केिज्ञसा कथा बल मन करबर कथा बुजते गुमान ननोज सुनते बुझते सुविधा किसी तो जी हमारे भाइयों बन आप मनोज एक निर्भर करार आलोचना बैर हर्थात आलोचनाता इच्छा कर ले बना जत मनोज येदिगे ना थे ये देखें गु गो देखी गी आप गु नहीं जी गु देखें प्रथम कथा बोलें क्लास আমি বললাম যে গরু গরু যে আছে আমাদের সমাজে আমরা যে গরু লালন পালন করে গরু কয় রকমের দুই রকমের মাসাল তাহলে একরকমের গরু থেকে দুধ পাওয়া যায় আরেক রকমের গরু থেকে দুধ পাওয়া যায় তাহলে যেই গরু থেকে দুধ পাওয়া যায় ওই গরুগুলাকে কি গরু বলে গাভী আর আঞ্চলিক ভাষায় গায়ে গরু বলে নাকি হ্যাঁ আর স ভাষায় গাভী বলে থাকি देखें दूध क्यों दहन कर भलो ज्ञान नहीं लोक जदि दूध दहन कर देखें जगह पाव अथबा दे गरुट दूध नहींतेध दवार ज्ञान ये अभिज्ञता एक्सपार्ट होते हो एजन एक गाबिर दूध क्यों दहन कर ले लिटार पाए क्यों दहन कर ले लिटारो पाए लिटारो पाए क्यों दहन करते गुलाथी मारे আবার কেউ দহন করতে গেলে দেখবেন যে সুন্দর করে আরামে দাঁড়ায় থাকে তাহলে এটা নির্ভর করে কাদের উপরে তার উপরে নির্ভর করে এজন্য একই বক্তার আলোচনা একই ব্যক্তির আলোচনা দেখবেন যে কোন জায়গায় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা গুলো হয়েছে আবার কোন জায়গায় দেখবেন যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় নাই এটা নির্ভর করে শ্রোতার উপর श्रोता बक्तार मुखकर मुख थे मुख्य गुरुत्वपूर्ण कथा गुल आल्लापा बैर दें ये चेष्टा करब जो अल्प समय कथा অত্যন্ত মনোযোগের সাথে সবরের সাথে আমরা কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবো আল্লাপাক আমাদের সবাইকে তফিক দান করুন আমার সম্মানিত আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য আল্লাপাক দুইটা হায়াত সৃষ্টি করেছেন কয়টা হায়াত দুইটাই কিন্তু হায়াত একটা হলো হায়াত দুনিয়া আরেকটা হলো হায়াতুল আখিরা একটা হলো হায়াতুল আরেকটা হলো হায়াতুল আপনারা দেখে কথা বলেন না নাম হলো হায়াতুৎ দুনিয়া আরেকটার নাম হলো হায়াতুল আখেরা দুটেই কিন্তু হায়াত দুটেই কিন্তু জীবন্ত আমরা এখন হায়াত দুনিয়ার মধ্যে আছি না হায়াতুল আখেরার মধ্যে আসি আমরা এখন আছি হায়াতুর দুনিয়ার মধ্যে এর পরে আরেকটা দেশে আর জগতে আরেকটা জীবনে চলে যাবো যে জীবনটার নাম হলো হায়াতুল আখেরা আচ্ছা হায়াতুল আখেরা যাব না বা সেই দিকে না গিয়ে চলে যাবো বা দিকে যাওয়া থেকে বেছে থাকব। এরকম কোন মানুষ কি আমরা আছি অর্থাৎ মানুষ হিসাবে জন্মগ্রহণ করলেই আমাকে আপনাকে হায়াতল আখেরায় প্রবেশ করতেই হবে হায়াতুল আখেরায় যেতেই হবে এর থেকে বাছার বা না গিয়ে অন্যদিকে লুকিয়ে থাকার পালিয়ে থাকার কোনো উপায় আমাদের নেই এই জন্য একজন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে তাকে আল্লাহ রব আলীন তাকে যেই জমিনে যে দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়া সম্পর্কে হায়াত দুনিয়া সম্পর্কে তার কিছু জ্ঞান থাকতে হবে অর্থাৎ আমি যেই जमिनेसी पृथिवीते काटाना उचित इटार एक प्लान इटार एक दुनिया जिनते मृत्युर प्रस्तुति दरकार बॉर्डर क्रस करते हम যদি আপনি ঠিকমতো মতো কাগজপত্র না নিয়ে যান তাহলে তিন নম্বরে বর্ডার ক্রস করে বর্ডার অতিক্রম করে যেই দেশে যাব ওই দেশটা সম্পর্কেও আমার কিছু জ্ঞান অর্জন করা দরকার আছে কারণ ওই দেশের আবহাওয়া কেমন ওই দেশের মানুষ কি খায় সেখানের বসবাসের মাধ্যম কি সেখানকার মাধ্যম কি, সেখানের খাবার গুলো হালাল না হারান সেখানকার মানুষ কেমনে জীবন যাপন করে সেখানে গিয়ে আমি কিভাবে থাকবো কতদিন থাকবো এই সব বিষয়গুলো সম্পর্কেও তাকে জ্ঞান অর্জন করা লাগে তাহলে একজন মানুষ পৃথিবীতে আসলে তাকে তিনটা জিনিসের মৌলিক ধারণা জ্ঞান পরিষ্কার হায়াত দুই নম্বর মৃত্যু সম্পর্কে তিন নম্বর হায়াতুল আখেরা আখেরাতের জীবন সম্পর্কে ও তার জ্ঞান থাকা দরকার আমার সম্মানিত ভাই ও বোনেরা संक्षेपे किस मौलिक धारणा जीवन गल्ला प्रथम जे दुनिया आटर नाम हल की कथा जेखनेटार नाम हलो दुनिया বল তু উশিরু নদিয়া তু খুব ইন্স আল্লাহ রবিন আদম আলহি সালাম থেকে শুরু করে কয়টা আসমানে কিতাব নাজিল করেছেন বলেন দেখি আল্লাহ আসমানে কিতাব নাজিল করেছেন কয়টা একশো কথাটা ঠিক না বড় বড় চারটা কিন্তু এর বাহিরে আল্লাহ রবুল্লা আলমিন অসংখ্য কিতাব অসংখ্য আল্লাহ জমিনে রবীন্দন করেছেন আল্লাহ বলতেছেন যত কিতাব পাক জমিনে নাজিল করেছেন প্রত্যেকটা কিতাবের ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন এই আয়াতটা দিয়ে দিছেন মানে এমন কোন কিতাব আল্লাহ জমিনে নাজিল করেন নাই যেই কিতাবের ভিতরে এই আয়াতটা ছিল না আয়াতটা কি ওয়াল আল্লাহ রব্বুল্লা আলমিন আদম আলহিস থেকে শুরু করে ক্যামত পর্যন্ত সকল মানুষকে সকল জিনকে আল্লাহ রব্বুল্লা আলমিন জানিয়ে দিচ্ছেন প্রাধান্য দিয়ে থাক অনেক বেশি মূল্যায়ন করে থাকো আখিরাত কিন্তু তোমার জন্য আখেরাতের যে জীবনটা মৃত্যুর পরবর্তী যে জীবনটা সেই জীবনটা আলমিন বলেন এই কথাটা আমি আল্লাহর আলমিন সর্বপ্রথম যে সহিপাগুলো নাজিল করেছি এমনকি যত শহিফা যত আসমানি কিতাব এই জমিনে নাজিল করেছে। সকল আসমানি কিতাবের ভিতরে এই কথাটা বলে দিয়েছি সোহান অর্থাৎ আল্লাহর জমিনে এমন কোন মানুষ জমিন নাই। যে মানুষ তার কানে আল্লাহ আল্লাপাক একটা বাঘের নাম হায়াতুল দুনিয়া আর একটা বাঘের নাম হায়াতুল আখেরা আল্লাপাক এই হায়াতটার নাম রেখেছেন হায়াতুল দুনিয়া दुनिया मानी बन मानी आदना मानी एत दामिना जेटा तुच्छ जेट नगण्य ए रकम जिनि आदना थके दुनिया जीवन नामेर दिसें, जे बांदा एता एता एता दामी जीवन ना प्रथम नाम आल्लापा दुनिया परिचय दिए दिए दुनिया এরপরে আল্লাহর আলমিন এই দুনিয়ার পরিচয় তুলে ধরেছেন বিশ নম্বর আল্লাহ সিফাত দুনিয়ার কতগুলো গুণাবলী বর্ণনা করেছেন আল্লাহরবুল্লাহ আলমিন বলেন দুনিয়ার মানুষ জেনে রাখো এলাম দুনিয়া লাগুন এলাম সকল মানুষ জানো জ্ঞান অর্জন করো এলএম শিখো তাহলে দুনিয়ার দাম কত দুনিয়া কেমন এই সম্পর্কে এলেম শিখা ফরজ নির্দেশ এম দুনিয়ার সমস্ত মানুষ এলেম শিখো জানো বুঝো দুনিয়া সম্পর্কে কারণ দুনিয়া সম্পর্কে তোমার জ্ঞান না থাকলে তুমি আখেরাত অর্জন করতে পারবা কারণ তুমি বুঝবে না যে দুনিয়ার দাম কত দাম কত তুমি তো মনে বসে তুমি ঘোড়া আর গাঁদা দুটার দাম মনে করবে সমান অনেক সময় দেখা যাবে কম দামি জিনিস দেখতে অনেক মোটা তাজা অনেক সুন্দর হয় না এরকম এটা দাম কম তাহলে দুনিয়া দেখে তুমি মনে করবা এটা অনেক দামি অনেক মূল্যবান এই কথা মনে করে তুমি ভুল বুঝে বসে থাকতে পারো এই জন্য আল্লাহ রবীন্দন বলেন এলামাল হায়াত দুনিয়ার হায়াতটা দুনিয়ার জীবনটা হইল খেলাধুলার মত খেলাধুলার সামগ্রীর মত खेला दुलार लाई बोल। लाई बोल खेला दुनिया परिचय खिलाग्र मत लाइबन मानी चौबीस घंटा जमन खिलास्तना चौबीस घंटार मध्य समय खेलाधुलस्त थे बाकी समय का व्यस्त थे ঠিক আল্লাহুল বলেন যে পুরাপুরি হায়াতটা ওই হায়াতের তোমার রয়ে গেছে হায়াতুল আখেরা। তোমার দুনিয়ার হায়াতটা অল্প একটু সময় বেশি সময় আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বুঝাতে চাচ্ছেন फुटबल खेले दुनिया मानूस लाथी देवर मध्य सफलता लाथी दीते जे जो जोरे आघात करते सफलता ক্রিকেট খেলে যে যত জোরে আল্লাহ রবিন বান্দা। দুনিয়া আদর করার জিনিস না বুকে নিয়ে চুমা দেওয়ার মতো জিনিস না দুনিয়ারে যত বেশি লাথি মারতে পারি তত তুমি সফল হইবা যত বেশি আঘাত করতে পারবা যত দূরে কিন্তু দুনিয়াকে আদর যত্ন করে নিয়ে বসে থাকবা আখেরাত বরবাদ হয়ে যাবে দুনিয়াতে মানুষ ওই খেলাধুলার সামগ্রীকে ব্যবহার করে খেলাধুলার সামগ্রীকে লাথে মারে আঘাত করে কিন্তু গোল্ড মেডেল পেয়ে যায় লাথে মানুষ পদক পেয়ে যায় লাথে মেরে মেরে মানুষ দুনিয়ার কত মূল্যবান দামি সামগ্রী পেয়ে যায় কি বলর পায় না লাঠি মারে লাঠি মেরে মেরে ফুটবলটাকে কেউ গোল্ড মেডেল পেয়ে গেছে কেউ ব্রোঞ্জ পদক পাই গেছে মূল্যবান সামগ্রী উপহার আছে আল্লাহ রব আল বলেন বান্দাম দুনিয়াটাকে আমি আল্লাহ এরকম খেলাধুলার সামগ্রী বানাই দিছি তুমি যদি ভালো করে খেলতে জানো এই দুনিয়ার সামগ্রী ব্যবহার করার মাধ্যমে আল্লাহ রব্বুল আল তোমার জন্য জান্নাতের ভিতরে স্বর্ণ দিয়ে বাড়ি বানায় রাখছেন সোহান রোপ্য দিয়ে বাড়ি বানায় রাখছেন মুক্তা মনি মুক্তা দিয়ে বাড়ি বানায় রেখেছেন তুমি ব্যবহার করে যদি তোমার জন্য আল্লাহ রব্বুল আলমিন জাম্নাতের ভিতরে বিভিন্ন রকমের পুরস্কারের ব্যবস্থা রেখেছেন সোহানকে পরিচয় করাই দিচ্ছেন হায়াত দুনিয়া লাইমন পরিচয় করাই দেন ও আল্লাহ বুন দুনিয়ার পরিচয় হইল এটা তেমন দামি জিনিস না এটা বেশি মূল্যবান জিনিস না এটা একেবারে তুচ্ছ নগণ্য থাকত আল্লাহ রব্বলাল আল্লাহর কোন না প্রমাণ বান্দাবান্দিকে আল্লাহ জমিনে বসবাস করতে দিতেন না অর্থাৎ এই দুনিয়াটার কোন দাম নাই चाचिक्यता देखे जज देखे तुम दुनिया के मूल्यवान मन कर बस नुनिया परिचय हल চাকচিকময় করে রেখেছেন এটা মরুভূমির মধ্যে মরুভূমির বালির মধ্যে যেমন দূরের থেকে দেখা যায় ফানি আছে কিন্তু দেখা যায় দৌড়াইতে দৌড়াইতে কেউ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরুভূমির মধ্যে দৌড়ায় সারা দিন আল্লাহ রবীন্দ্র দুনিয়াটাকে এরকম চাকচিকময় করে এরকম সুশোভিত করে এরকম সাজিয়ে গুছিয়ে রেখেছেন মনে হয় যেন দুনিয়াটার ভিতরে অনেক কিছু আছে বান্দা দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে কিন্তু সারা জিন্দিগি দৌড়াইও দুনিয়ার ভিতরে কিছু পাওয়া যায় না করলে বুঝবেন আসলে দুনিয়াটার ভিতরে তেমন কিছু নাই এটা উপরে ফিটপাট ভিতরে সদরঘাট এটার উপরে দিয়ে দেখা যায় অনেক সুন্দর মাকাল ফলের মতো উপরে দেখতে অনেক সুন্দর মনে হয় সুন্দর মহিলা একজন সুন্দর পুরুষ অনেক মানুষ দেখা যায় এদের পিছনেও দৌড়ায় এরকম মানুষ সৌন্দর্যের পিছনে দৌড়াইতেছে কেউ সম্পদের পিছনে দৌড়াইতেছে কেউ দুনিয়ার বিভিন্ন জিনিস পাওয়ার জন্য দশ দিন বিশ দিন পর্যন্ত শুধু ডায়রিয়া হবে এরকম কিছু ওষুধ খাওয়াই দেন দিন বিশ দিন এক মাস পর্যন্ত যদি একাধারে ডায়রিয়া হয় এক মাস পরে যাই দেখেন দেখছেন একরকম এক মাস একাধারে যদি ডায়রিয়া হয় এক মাস পরে যাই দেখবেন কি কথা বললাম না আরেক রকম ভিন্ন রকম শরীরটা কঙ্কালের মতো হয়ে গেছে তার শরীরের মধ্যে এক মাস আগে কি ছিল এখন কি নাই আবার বাড়িরা বোনেরা চিন্তা করে দেখেন ওই শরীরের ভিতরে যে সৌন্দর্যটা ছিল এই সৌন্দর্যের আড়ালে ছিল কিন্তু তাহলে আপনি এতদিন পর্যন্ত যে সৌন্দর্যের পিছনে দৌড়াইলেন আসলে আপনি ওই ডায়রিয়ার পিছনে দৌড়াইছেন দামি কোন জিনিসের পিছনে আপনি দৌড়ান নাই হয় অনেক সুন্দর দেখতে মনে হয় অনেক দামি দেখতে মনে হয় পানি আছে কিন্তু আপনি খালি দৌড়াইবেন খালি দৌড়াইবেন কিন্তু কিছুই পাইবেন না আল্লাপাকারিমে অসংখ্য আয়াতে এই বর্ণনাটা দিয়েছেন زينا للناس حُبُّ الشهوات من النساء والبنين والقناقيل المقنطرة من الزهب والفضة والخيل المصومة والأنعام والحرس ذلك مطاع الحياة الدنيا والله عنده حسن المآب আল্লাহ জন্য দুন করে রেখেছি রাশি রাশি সম্পদ দিয়ে দুনিয়াটা সুশোভিত করে রেখেছে। সুন্দর গাড়ির আকর্ষণ সুন্দর বাড়ির আকর্ষণ সুন্দর সুন্দর সম্পদের সুন্দর সুন্দর ফসলের সুন্দর সুন্দর চতুষ্প বিভিন্ন কিছু দিয়ে দুনিয়াটাকে আমি দুনিয়া এগুলা হলো দুনিয়ার জীবনের সামান্য উপভোগের বিষয় এগুলা শুধু তোমাদের দুনিয়ার সামান্য উপভোগের বিষয়ের বেশি কিছু না আল্লাহ একটা জায়গা অহংকারের জায়গা কার থেকে কার সম্পদ বেশি কার থেকে কার প্রভাব প্রতিপত্তি বেশি কার থেকে কার शिक्षित फखर कर जगह हलो दुनिया दुनिया कखर अहंकार अहंकार जो देखें पूरा एलिका खुजे देखें छोट मानुष का पाबे सबाई बड़ो আরেকজনের ব্যাপারে মানে সবাই নিজেকে পৃথিবীতে বড় মনে করে কেউ ছোট পুরা অঞ্চল পুরা এলাকা খুঁজে দেখবেন একজন ছোট হুজুর খুঁজে পাওয়া যাবে না সব বড় হুজুর কোনটা আছে আল্লাহ বলেন দুনিয়াটাই হলো ফখরের জায়গা গর্বের জায়গা অহংকারের জায়গা এটা আর কিছুই না আল্লাহ রবাহিন আরেকটা পরিচয় হইল দুনিয়াতে মানুষ শুধু শুধু দৌড়ায় মানুষ শুধু দৌড়ায় পৃথিবীতে কোনো মানুষ কোন জায়গায় বসে নাই কোন জায়গায় বসে নাই সব মানুষ সব মানুষ দৌড়াইতেছে জিজ্ঞাসা করেন ভাই কোথায় দৌড়াও কোথায় দৌড়াও কেও দেখবেন সম্পদের পিছনে দৌড়াইতেছে সম্পদের তাও তার সম্পদের তৃষ্ণা মিটবে না যাকে এই রোগে দরছে সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা আপনি যদি সারা পৃথিবীর সমস্ত সম্পদ আনি দেন তাও কিন্তু सम्पद छाड़ा शुद्ध प्रभावी क्षमता बाढ़ क्षमता बाढ़ाना जाए शुद्ध दौड़ा शुद्ध दौड़ा कि बेपर भाई কয়বারে আগে ছিলাম গ্রামের নেতা এখন হয়েছে ইউনিয়নের নেতা এখন ক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতা এর পিছনে দুনিয়ার মানুষ দৌড়ায় আল্লাহ বলেন দুনিয়াটা হলো সম্পদ আর ক্ষমতা প্রভাব প্রতিপত্তির প্রতিযোগিতার টাকা জায়গা এই জন্য আল্লাহ রব আলমিন আর কেউ ক্ষমতার প্রভাব প্রতিপত্তির আদিত্য আল্লাহ রব আলমিন বলেন আল্লা কমত্তাক হাতির সম্পদ আলমিনোর জন্য দৌড়ায় আল্লাহরব্লাহ আলমিন বলেন এই দৌড়ানো এক সময় এক জায়গায় গিয়ে থেমে যাবে সেই জায়গাটার নাম হলো আল বকের কবরস্থান কবরস্থানে যাওয়া পর্যন্ত শুধু দৌড়ায় শুধু দৌড়ায় শুধু দৌড়ায় কোন কিন্তু এক জায়গায় গিয়ে থেমে যায় সেই জায়গাটা হইল কবরস্থান সম্পদের পিছনে প্রভাব প্রতিপত্তির পিছনে দৌড়ানো আর থামে না থামে না এক জায়গায় গিয়ে একেবারে থেমে গেছে স্টপ হয়ে গেছে দাঁড়ায় গেছে সেই জায়গা হলো কোথায় উনি অনেক অনেক এই এজন্য উনার দৌড় খালি মসজিদ পর্যন্ত না উনার দৌড় আরো অনেক দূর পর্যন্ত আছে আল্লাহ বলতেছেন তোমার দৌড় বেশি দূর না তোমার দৌড় কোন পর্যন্ত नाम पड़े ना आल्ला दिन सम्पर्क नहीन जीवन जापन करुद्धिमान मन कर चालक मन যেই মানুষগুলো নামাজ না সে অনেক বুদ্ধিমান আর যারা নামাজ পড়ে মনে করে এরা কি বোকা সেই গল্প সেই কিচ্ছা আপনাদের সবাই জানা আছে মসজিদের ভিতরে গরু ঢুকছে এই কিচ্ছা তো সবাই জানে মসজিদের ভিতরে দৌড়ায় গিয়ে গরু ঢুকছে মসজিদের খুঁজে বের করতে হবে দৌড়াইতে দৌড়াইতে বাড়িওয়ালা গরুর মালিক কে খুঁজে পাওয়া গেল গরুর মালিক কে ইমাম সাহেব বললো এই বেয়াদব তোমার গরু মসজিদে ঢুকলো কেন তুমি কোথায় ছিলা डुके आज पर्त क्या मस्जिद ना कि बुझीद मस्जिदे ढुकसी ना कि गुरु अबुज বুঝে না এই জন্য মসজিদে ঢুকে গেছে মানে যিনি মসজিদে যান না যিনি দিন পালন করেন না উনি মনে করেন উনি অনেক চালাক অনেক বুদ্ধিমান বুদ্ধির ঠেলায় উনি আল্লাহর দিন পালন করতে না। এখন উনি মনে করে উনি অনেক দৌড়াইতেছেন হাত তোমল মাকাবের তোমার এই দৌড়ানো একদিন থেমে যাবে সেই দৌড়ানোটা থামবে তোমার কবরস্থানে গিয়ে যখন থামে যাবে তখন তুমি বুঝবা আমল হায়াতিয়া তখন তুমি আর কিছুই ছিল না আহারে কোন জিনিসের পিছনে দৌড়াইলাম যা দৌড়ানি দৌড়াইছি সব দৌড়ানোটা আমি দোকা প্রতারণার পিছনে দৌড়াইছি निजे कबरस्थने गए दोड़ानी थेमे गे घुस टिका दिए बाड़ी तरह टे गाड़ी घुसर टिका दिए करा सम्पद চলে দুনিয়া আমার কি দকা দিয়ে দিল দুনিয়া আমাকে কি দোকা দিয়ে দিল আমি এ সকল দুর্নীতি করে আমি অবৈধ ইনকাম করে নিজে কিছু পেলাম না নিজে কিছু বুক করতে পারলাম না সব কিছু রেখে আসলাম অন্য মানুষের জন্য দুনিয়া আমারে দিয়ে হলো ইল্লা মাতা উল গুরু এই জন্য আমার বাড়িরা এবং বোনেরা প্রথম নম্বরে আমাকে জানতে হবে এই দুনিয়ার দাম কত এই দুনিয়ার মূল্য কত এই দুনিয়াটা কেমন আব্দুল্লাবিন ও আব্দুল্লা বিন ওমর দুনিয়ার মধ্যে এমন হয়ে যাও কীবন যেন তুমি একজন প্রবাসী তুমি একজন বিদেশি টাকা পয়সা ইনকাম করে আমার মা আমার বাবা আমার ভাই বোন নিজের এলাকায় নিজের বাড়িতে রয়েছে তাদের জন্য কিভাবে কিছু পাঠানো যায় চিন্তা করে তুমি একজন প্রবাসী তুমি একজন বিদেশি কারণ তোমার আসল বাড়ি হলো আখেরাত তোমার পরবর্তী জীবন হলো আখারাত সুতরাং এখানে বসে তুমি আখেরাতের জন্য টাকা পাঠাও আখ জন্য সবাব পাঠাও তুমি তুমি এরকম কাজটা করবা অথবা তুমি দুনিয়ার মধ্যে হয়ে যাও যেন তুমি একজন রাস্তা অতিক্রমকারী তুমি রাস্তা অতিক্রম করতেছ এরকম যখন সকাল হবে সন্ধ্যার জন্য তুমি অপেক্ষা করিও না যখন সন্ধ্যা হবে সকাল বেলার জন্য তুমি অপেক্ষা করিও না द्वित बार पार सम्भवना आज के सकाल पेस ये तुम आल्लाम गण्य कर सन्ध्यापेक्षा करा तुम्हारे प्रस्तुति सकाल तुम्हारा बनारा देखा जाए दुनिया दामी मन कर मूल्यवान मन कर बसे दीर्घ हायत हायत बाकी मन कर बसे आ हमारे चोकर सामने प्रतिदिन कत शिशु मारा जाए कत जुबक मारा जाए कत भाई बृद्ध बयसे पहुँचार आगे मारा जाए कत बन बृद्ध बयसे पहुँचार आगे मारा जाए আমরা মনে করি বৃদ্ধ হলে নামাজি হয়ে যাব বৃদ্ধ হলে দিনদার হয়ে যাব। বৃদ্ধ হলে হজ করে হাজি সাহেব হয়ে যাব বৃদ্ধ হলে আমি একেবারে আল্লাহ হয়ে যাব কিন্তু আপনি বৃদ্ধ কাল পর্যন্ত পৌঁছতে পারবো কিনা এই নিশ্চয়তা আমাকে আপনাকে কে দিল মৃত্যু যে কোনো বয়সে যে কোনো সময় আমাকে আপনাকে গ্রাস করে নিতে পারে এই দুনিয়ার জীবনটা দুনিয়ার হায়াতটাকে আখেরাতের হায়াতের দিকে ঠেলে দেয় যে জিনিসটা সেটার নাম হলো এই মাউথ প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে গ্রাস করবেই মৃত্যু থেকে বাঁচার কোন রাস্তা আমার আপনার মাউতালি তোমরা সারা দুনিয়ার মানুষ মানুষের স্বাভাবিক অভ্যাস মানুষ সব সময় মৃত্যু থেকে পালায় মৃত্যু থেকে পালায় মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করে মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করে আল্লাহ রবীন্দ্রনাথে মোলাকাত করবে তুমি মৃত্যু থেকে যত পালানোর চেষ্টা করো না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবেই কিন্তু আমার বাড়িরা এবং বোনেরা এই মৃত্যুটা সবার এক ধরনের হয় না মৃত্যু যখন এসে হাজির হয়ে যায় প্যারেস্তারা ওই মানুষটাকে দিক থেকে গরাও করে ফেলে গেরাও করে ফেরেস্তারা দিক থেকে তার ভিতর থেকে রুহটা নেওয়ার জন্য একটা কঠিন যন্ত্রণা আছে মৃত্যুর একটা সাকারাত মৃত্যুর একটা সাকারাত আছে একটা যন্ত্রণা আছে এই মৃত্যুর যন্ত্রনা করতে হলে মৃত্যু লাগবে এই মৃত্যুর যন্ত্রণা লাগব করতে হলে আমলি জিন্দিগির মৃত্যু লাগবে এই জন্য আল্লাহর কাছে এই দোয়ার মধ্যে আমরা কি বলি আল্লাহ আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যারা এই দুনিয়ায় বেঁচে থাকব দুনিয়ার হায়াতের মধ্যে থাকবো আল আল ইসলাম আই আল্লাহ আমাদেরকে ইসলাম বাঁচিয়ে রাখেন আমাদের মৃত্যুটা দিবেন ফতো আল আল ইমান মৃত্যুটা আমাদেরকে ইমান উপরে ইমানই মৃত্যু দেন আল্লাহ আকবর আমাদেরকে মৃত্যু দিবেন কারণ মৃত্যুর আল্লাহ আমাদের সবাইকে ইমানই মৃত্যু নাসিব আমার বাংলা এই মৃত্যুর পরে আর নতুন জীবন শুরু হয়ে যায় হায়াতলা আখারাত শুরু হয়ে যায় পৌঁছতে পৌঁছতে কত হাজার বছর অতিক্রম হবে আমার আপনার কারো জানা নাই এই জ্ঞান একমাত্র আল্লাহ রব আন অন্য কোনো মাসলোকের কারো কাছে নাই আমরা আখ জীবনের যাত্রা শুরু করি কোন জায়গা থেকে কথা বল না প্রথম স্টেশন প্রথম স্টেশনে আমরা দেখি প্রথম স্টেশন পর্যন্ত আমরা যাত্রীটা আগায় দিয়ে আসি গাড়িতে তুলে দিয়ে আসি কিন্তু এই যাত্রীর সর্বশেষ গন্তব্য কোথায় যে সর্বশেষ কোথায় পৌঁছতে পৌঁছতে মাঝখানে কত হাজার বছর চলে যাবে কত দীর্ঘ সময় অতিবাহিত হবে এটা একমাত্র আল্লাহ রবহাম ছাড়া আল্লাহর কোন বান্দা বান্দি জানে না জামনাথ পর্যন্ত ওই স্টেশন গুলা সম্পর্কে ওই জগৎটা সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার কোন কোন স্টেশন অতিক্রম করে प्रस्तुति नाकले स्थान अतिक्रम करना पर्त पोचा जटिल और कठिन क्षम स्टेशन যেখানে আমরা দাপন করে আসি যে স্টেশনে আমরা যাত্রীটাকে দিয়ে আসি সেই স্টেশনের নাম হলো কবর ওই স্টেশনটা কবর আমার বাড়িরা এবং এই কবরস্থানে মাইঞ্জের টাকে রেখে কবরের মধ্যে রেখে কবর দিয়ে আমরা চলে আসি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন সাথে চলে আসা শুরু করে তাকে রেখে আস্তে আস্তে সবাই বাড়ির দিকে ফেরা শুরু করে দিছে ও ইন্হ মা আন এখন তার जनगण चले जाएद रवाना दी सतान सन्तर जन्म स्त्री जे मानस गई लोक रात दिन परिश्रम कर जीवन सकल शक्ति आल्ला दिन दावत अंधकार कबर रेखे आस्ते आस्ते चले जावा शुरू कर सर जावा शुरू कर আল্লাহ রসুল সালাম বলেন আতা হাজির হয়ে যাবে এই দুজন ফেরস্তা হবে আসানে হাজার কানে দুজন ফেরস্তা হবে কুচকুচে কালো চোখ হবে নীল বন্যের চক্ষুগুলা নীল বড়িটা শরীরটা হবে কালো কুচকুচে কালো আফ্রিকার মানুষ দেখছেন না কালো মানুষ এরকম কালো না কালী আরো কালো অন্ধকার কোনো আলো নাই অন্ধকার কবরে যেই দুইজন প্রেরস্তা আসতেন তারাও কুচকুচে কালো কারণ অন্ধকারের মধ্যে কালো সাদা দেখা যায় যদি জায়গাটাও অন্ধকার মানুষটাও কুচকুসে কালো থেকে তো দেখা যাবে না তাহলে দেখা যাবে কি তাদের চোখ গুলা হলো নীল বঙ্গের তাহলে আরো ভয় একা আমি একজন একজন শুয়ে আছে। সাধারণ অবস্থায় একটা কবরস্থানের পাশ দিয়ে যখন আপনি আমি রাত্রে যাই তখন কত ভয় পাই পাই না चेहर दोा गे कबरे कबरे पायु का कबर मध्य शवई रखा দুজন সে কয়ে মিয়া শুয়েছ কেন্লাহ অবস্থা থেকে কি করে কি করেন বসাই দেন বসানো পরে তার থেকে পরীক্ষা নেওয়া শুরু হয়ে যায় অন্ধকার কবরে পরীক্ষার হলে যে হল ভিতরে आलो नई नो दिखाई विच्छिन्न परीक्षार प्रश्न क्या तीन मर्रब्बुका वामुका वामा प्रश्न दिए अल्लाह रबीन प्रत्येक राम रामम दिन की एकम्र तरीका पद्धति कार अनुसरण करब এই তিনটা জিনিসের মধ্যে করবে। এখন আপনি আল্লাহ করে উত্তর দিয়ে দিচ্ছেন উত্তর দেওয়ার সাথে সাথে এই সুন্দর উত্তরটা তুমি শিখলা কিভাবে আল্লাহর বান্ধা বলবে তারা তো কিতাব আল্লাহ আমি তো দুনিয়াতে আল্লাহর কিতাব পড়তাম আল্লাহর কিতাব জানতাম दूर दूरानल्लाताबना शाम कितर सम्पर्क खूब गभर आल्लाताब जानते पे কবরে আসলে এরকম তিনটা প্রশ্ন করা হবে ওই প্রশ্ন উত্তর রেডি করার জন্য আমার জীবনের সময় গুলো ব্যয় করেছি আমার জীবনটাকে এই জন্য আমি এত সুন্দর করে উত্তর দিয়ে দিছি সোভান আল্লাহ আল্লাহ রবাহ আলমিন বলবেন এই আমার বান্দা পরীক্ষায় পাশ সোভান আল্লাহ আমার বান্দারের নগদ তার কবরটা ছোট তার কবরটা একেবারে সংকীর্ণ ছোট্ট একটা কবর লম্বা সাড়ে তিন হাত প্রস্ত এক হাত এরকম ছোট্ট একটা ভিতরে আমার একেবারে ছোট আমার বান্দার বাড়িটা এক চোখে যতদূর দেখা যায় হো মাদা সারিহি এক চোখে যতদূর পর্যন্ত দেখা যায় আমার বান্দার জন্য গজ করে লম্বা করে দাও বড় করে দাও আবার কোন হাদিসে আসছে এক চোখে যত দূর দেখা যায় আমার বান্দার কবরটা এত বড় বিশাল বানায় দাও কবর হয়ে গেছে বিশাল সোহান আল্লাহরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে কবরে বিদ্যুৎ সংযোগ লাগাই দাও শোভা নাম্বার কবরে আলোর ব্যবস্থা করো নুরের ব্যবস্থা করে দাও শোভা নম্বর আল্লাহর আলমিন বলবেন আমার বান্দাটা। দামি একটা কোন বিছানা দে নেই কিছুই দে আমার বান্দাটারে কবরের মধ্যে মাটির মধ্যে সবাই রেখছে আমার তো মূল্যবান দামি বান্দা তাও ঈদের অধিকারী বান্দা। তার জন্য জান্নাতের ভিতর থেকে জান্নাতের বিছানা এনে বিছাই দাও সোভান জান্নাতের বিছানা উজু হুইয়া আলিয়া তুই হা আইন ফিহা সুর রুম মারফোয়া জন্নাতনের ভিতরে আছে সুর রুম সুউচ্চ বিভিন্ন ধরনের খাত বিভিন্ন ধরনের আলাদা খাটের বালিশ আলাদা বিভিন্ন রকমের বালিশ আর বালিশ শুধু বালিশ না আর রকমের সামগ্রী তার দরকার সমগ্র উন্নতমানের মানের দিয়ে সাজানো সোহা ওই আল্লাহ রবুল আলমিন প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে বলে দিলেন আমার এই বান্দা জান্নাতের মেহমান জান্নাতের মেহমান মেহমান রানা দিছে বিছানা দিয়ে দাও সোহান কবরে বসে আল্লাহ পাক জাম্নাতের বিছানা বিছাই দিলেন এরপর আল্লাহ রবিন বলবেন আমার বান্দারে দুনিয়ার মানুষ কবরে রেখে গেছে কিন্তু আমার এই জান্নাতি মেহমান আমার এই জান্নাতি মেহমানের জন্য এই কাপড় মানান না এই কোন দামের খুলে ফেলে আমার বান্দারে জান্নাতের ভিতর থেকে পোশাকের ব্যবস্থা করে দাও জান্ন আল্লাহ রাখলাত বিছানা দেওয়া হয়েছে মস্তাহু লহু বা জান্নাতের দিকে আমার বান্দার জন্য একটা দরজা খুলে দাও সোহান জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও জান্নাতের সুগন্ধি জান্নাতের বাতাস তার কবরে আসতে থাকবে সোহান্নাতের সুগন্ধি এত বেশি জান্নাত থেকে কোন লোক যদি চল্লিশ বছরের দূরত্বে যদি থাকে সেই পর্যন্ত আল্লাহ করে দাও যাতে কবরে বসে জান্নাতের গ্রাম জান্নাতের সুবন্ধি জান্নাতের বাতাস লাভ করতে পারে সোভান আমার ভাইরা এবং তাহলে এই পুরস্কারগুলো লাভ করতে হলে কি করা দরকার ইমান দরকার বেদাত মুক্ত ইমান দরকার যে ইমান দিয়ে পুরস্কারগুলো লাভ করা যাবে এর পরে ফেরস্তরা বলবেন নাম আল্লাহর বান্দা ঘুমায় থাক কবরের ভিতরে জান্নাতের বিছানায় এসে গেছে জান্নাত এসে গেছে জান্নাতের দিকে দরজা খোলা হয়ে গেছে এবার তুমি সুন্দর করে ঘুমাও আল্লাহর ঘুমাবো না আর আমি একটু বাড়ির যেতে চাই আমার পরিবারের কাছে যেতে চাই আল্লাহ হয় আমি একটু বাড়ির যাবো আমি শু থাকবো না বাড়ির তোমার কি বাড়িতে হইলো আমার আহালেরা। আমার ছেলে আমার মেয়ে আমার জন্য কি সুন্দর সুন্দর ব্যবস্থাপনা করে দিছে এই খবরগুলো যদি আমার পরিবারের লোকেরা জানতে পারে আমার পরিবারের লোকেরা আমার জন্য আর চিন্তা করবে না আমি একটু বাড়িতে গিয়ে আমার পরিবারকে এই খবরটা দিয়ে আসে তারা বলবেন নাম কানাও কানা এই কবরের থেকে আর বের হয়ে দুনিয়া যাওয়া যায় না ইসরাফি আলাইসালামের সিংহায় ফুৎকার পর্যন্ত তুমি এই কবরের ভিতরে আরামের সাথে নববরের মতো নববদুর মতো তুমি শুয়ে থাক এমন ঘুম কবরের মধ্যে আল্লাহ ব্যবস্থা করবেন একেবারে ইসরাফিলের সিংহ কুৎকার পর্যন্ত হাজার হাজার বছর ধরে ঘুমাইবেন ঘুমের কিছু অভাব হবে সময় আর কোথায় ঘুমাবো জান্নাতের বিছানায়ের পোশাক পরে জান্নাতের বাতাসের ভিতরে জান্নাতের সুগন্ধির ভিতরে ঘুমাই থাকবে আমরা সকাল বেলায় সামান্য একটু ঘুমের জন্য যে বুমিনের অন্তরে সেই জান্নাতের প্রত্যাশা থাকবে এই নিয়ে আমার ধারণা থাকবে এই বুমিনের কাছে দুনিয়ার গুম দুনিয়ার আরামায় স্তচ্ছ হয়ে যাবে এখন আল্লাহ না করুক উত্তর দিতে পারলেন না ফেরেস্তারা আমি তো জানি না জানি না এটা তো আমার জানা নাই আমি তো এটা শিখি নাই আমি তো এটা বুঝি নাই যদি এই অবস্থা হয় ফেরাস্তারা বলবেন কি ব্যাপার দাওয়াতে কথা গুলা শোনো নাই জানল না কেন বুঝলেনা কেন আল্লাহ রব্বুল আলমিন তখন বলবেন এই মুশরেক এই কাফের এই তহীন জীবন যাপনকারী লোকটার জন্য কিছু নগদ শাস্তির ব্যবস্থা করে দাও শাস্তি লোকটাকে যে প্রথমে দাপন করা হয়েছে কবরটা তো অনেক বড় হয়ে গেছে আমার জমিনের এতটুকু জায়গা দখল করে রাখার অধিকার তার নাই আমার জমিনের ভিতরে संकुचित कर दबर ताट बन दा एम जोरे कब चाप देवें संकीर्ण कर देवेंद ফতাকালে আদলা ঢুকে যাবে চার দিয়ে কবরটাকে সংকীর্ণ বানাই দেওয়া হবে এমন সংকীর্ণ আল্লাহর বান্দা এদিকেও নটতে পারে না এদিকেও নটতে পারে না এই পাঁচর এই পাঁচরের ভিতরে ঢুকে গেছে এই লোকের ভিতরে তহিদ ছিল না ইমান ছিল না এই লোক এই তিন কাপড়ের অধিকারীও হতে পারে না এই কাপড় খুলে ফেল এই কাপড় খুলে আল বিশো হোমিনান্নার জাহান নামের লাবাজ জাহান নামের পোশা কেনে দাও নাও আফ্রিসান্নার জাহান নামের বিছানা বিছায়ে দাও আর কি করবাফো বা জাহান নামের দিকে একটা দরজা খুলে দাও মধ্য সেবাব্দা ওই দুজন যে দুজন ফেরেস্তা কবরে এসেছেন কোনো হাদি শেষ এসেছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন এই হাতুড়ি দিয়ে যদি কোন বিশাল একটা পাহাড়ের উপরে পাথরের পাহাড়ের উপরে যদি আঘাত করা হয় পাথরের পাহাড়টাও চুন্ন বিচ্ছন্ন হয়ে বালুতে রূপান্তর হয়ে যায় এরকম হাতুড়ি দিয়ে তার মাথায় একের পর এক আঘাত করা হবে আবার হবে। আবার করা হবে হবে, এভাবে ইশরাফিল আলহামের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত চলতে থাকবে আজাবল কবর ভয়ঙ্কর কঠিন আজাব আল্লাপাক আমাদেরকে আজাবে কবর থেকে হেফাজত করুন না এভাবে কবরের মধ্যে একদিন হঠাৎ করে সিংহে পুৎকার শুরু হয়ে যাবে আসমান আর জমিনের যত আছে সবাই বেহোস হয়ে যাবে শুধু আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া প্রথম পুৎকারের সমস্ত মানুষ বেহস হয়ে যাবে चल्लिस बचर ए राम विशाल समय शुद्ध पुतकार मध्य दिए चले जा আখবার বিহা জমিনের কম্পনে জমিনীর ভিতর থেকে সব জিনিস বের হয়ে যাবে একজন মানুষ ও জমিনের থাকা সম্ভব হবে না সব উঠে দাঁড়ায় অবস্থায় দাঁড়ানো অবস্থায় মানুষ তৈয়ামতের ময়দানে মানুষ দোড়াদৌড়ি শুরু করে দিবে এদিকে একবার নশাগ্রস্ত লোকের মতো দৌড়ায় এদিকে দোড়ায় এদিকে দৌড়ায় কেয়ামতের মানটা একটা আজ কোন লোক যদি পালানোর চেষ্টা করে কোনো লোক যদি মনে করে আজকে কেয়ামতের ময়দান থেকে পালিয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে আইন আজকে পালানোর জায়গা কোথায় কোন লোক যদি মনে করে কে আমাদের ময়দান থেকে পালিয়ে যায় পালিয়ে গিয়ে যাওয়া হবে কোথায় যেদিকে পালাবে জাহান নাম যে পালাবে সেদিকে জাহান নামের উষ্ণতা জাহান নামের গরম কে আমাদের ময়দানে আসতে থাকবে আবার সূর্য চলে আসবে মাথার উপরে সূর্যের গরম জাহান নামের গরম দুই দিকে গরমে প্রত্যেকটা মানুষ তার অপরাধের মাত্রা অনুযায়ী কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ গলা পর্যন্ত ডুবে যাবে ভয়ঙ্কর ময়দান চলতে থাকবে আল্লাহ রে হিসাব শুরু করে দিবেন প্রত্যেকের হাতে আমল নামা দিয়ে আল্লাহ বলবেন এক করা আজকে হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট আমল ওজন করা শুরু হবে মি মধ্যে এদিকে আল্লাহ রসুল সাল্লা হাউজের সামনে দাঁড়ানো কিছু মানুষ দৌড়ায় দৌড়ায় যেতে থাকবে হাউজের দিকে ফেরেস তারা বাধা দিবেন যাওয়া যাবে না কি হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলবেন হাউলাই এরা তো আমার ওম্মত ছেড়ে দাও নতুন নতুন বেদাত সৃষ্টি করেছিল এ কারণে এরা আপনার হাউজে কাউলের পানি পান করতে পারবে। এর পরে আল্লাহ রব আলীন জাহান্নের উপরে একটা সেতু বানিয়ে রেখেছেন যে সেতুর নাম হল আল্লাপ রক সেতু বানায় রেখি প্রত্যেককে এই সেতু পার হওয়া লাগবে এই সেতু পার না হয়ে কেউ জানলাতে যেতে পারবে না এই সেতুর নিচে হলো জাহান্নাব এই সেতু যদি পার হওয়া না যায় তাহলে কোথায় যেতে হবে জাহান নাম যেটার জ্বালানি হলো মানুষ আর পাথর পাথরটা দেওয়া হবে এটার জ্বালানি উত্তপ্ততা এটার প্রখরতা বাড়ানোর জন্য আমরা যেমন আগুনের ভিতরে কাঠ দিই তোষ দিই বিভিন্ন কিছু দিয়ে আগুন বাড়াই মাত্রা বাড়াই জাহান নামের মাত্রা এইভাবে বাড়ানো হবে এই জাহান নামের ভিতরে বিভিন্ন রকমের আজাব আর আজাব আজাব আর আজাব আর ওই পারে পার হতে পারলে আল্লাহ রাবুল্লাহ আলম রেখেছেন জান্নাত যে জান্নাতের ভিতরে আল্লাপ দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়ে রব্লা করে রেখেছে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওই জান্নাতের ভিতরে গেলেই আল্লাহর দ্বিধা রোয়াতুল্লাহ সম্ভব হবে সোহানা এই সবগুলো মিলে হলো আখেরাতের জিন্দিগি আখেরাতের হায়ার আমার ভাইরা এবং বোনেরা आज केलोचना दीर्घयो करब ना तो मूल तुम्हार जहां तरह सब गणना शुद्धम जिनतर प्रस्तुति दरकार प्रस्तुति की प्रस्तुति हल्का इमान टा के मुक्त इमान गठन करी নিতে পারি এই প্রস্তুতি যদি ভালোভাবে প্রিপারেশন হয় তাহলে ইনশাল্লাহ আখেরাতের এই কঠিন কঠিন ঘাঁটি আমাদের জন্য আল্লাহ পাক সহজ করে দিবেন আল্লাপ এই সকল আজাব থেকে এই আমাদের সবাইকে বেদাত মুক্তি আমার মুখ করুন আল্লাহর আলমিন আমাদের সবাইকে এই দুনিয়ার হায়াতের মধ্যে থেকে আখারাতের প্রস্তুতি নেওয়ার আল্লাহ তৌফিক দান করুন আমাদেরকে জাহান্নামের আগুন রক্ষা করুন আমিন